তবে একমাত্র কোনো রাজপুত্রই এই অভিশাপ দূর করতে পারে জানা গেছে যে কোনো রাজপুত্রকে ওই বিরাট বিড়ালের ল্যাজে পা দিতে হবে তাহলেই রাজকন্যা মুক্তি পাবে এদিকে কিছুটা দূরেই এক সুপুরুষ রাজপুত্র থাকত সে এই রাজকনার কথা জানতে পারল এ তো ভয়ঙ্কর কথা রাজকুনাকে মুক্ত করতেই হবে মন্ত্রী আমার আগমনের কথা আপনি কাউকে বলবেন না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 আর তারে এই খুঁত গোপন করা গেলে আপনাকে আমি জানি মন্ত্রী মশাই আমি ভাবছি রাজার কাছে তার কন্যার পানি প্রার্থনা করব অপূর্ব সুন্দরী সেই রাজকন্যা যদিও তার নাকি ক্ষুত্র কিন্তু মন্ত্রী আর সভাসদরা রাজপুত্রের নাক নিয়ে মিথ্যে বলে এতটাই অভ্যস্ত হয়ে গেছিল যে রাজা বেসফোর্ডকে এই খুঁতের কথা জানাতে ভুলেই গেল রাজা বিয়ে দিতে রাজি হলো কিন্তু তারপর রাজপুত্রীকে বন্দী করা হয়েছে বিস্ফোট এখন তাকেই খুঁজতে আকার এত বড় দুঃসাহস সেনা তৈরী করন আমি নিজে যাবো আমার রাজকনার খোঁজ করতে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 उने हटात एत कथा और आमार नाक तो अत बड़ो नयार नाक तो येटुकुानी कड्ड क्षीदे पे तई तर्क कर लाभ नहीं महाशयार खूब क्षीर पे कि खेते दीते ও নিশ্চয়ই খুব খুব পিপাসা পেয়েছে। তুমি যে বললে আহ! আমি আমার লোকেদের বলছি, তোমাকে একটু জল দিতে জল আমাদের শরীরে ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস আচ্ছা আমি একটা কথা জানতে চাই তোমার নাকটাকে সব সময় এত লম্বা আচ্ছা তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন তুমি খুব ক্লান্ত না ভেতরে এসো কেন দাঁড়িয়ে আছো বাইরে ক্লান্ত হয়ে গেছো আমি কথা বলি আমি হ্যাঁ এত খিদে পেয়েছে বলে রাজপুত্র সেই কুড়ে ঘরে ঢুকে অবাক হয়ে গেল ঘরটা নানান দামি জিনিস দিয়ে সাজানো ছিল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 আমি বুঝতেই পারিনি কখন ভুল দিকে বাঁক নিলাম আর গভীর জঙ্গলে ঢুকে পড়লাম এই নাকের কাছে ওই বিড়াল কিছুই নয় তোমার নাকটা বিশাল বড় কিন্তু ও আমার নাক নিয়ে কথা বলা দিচ্ছি বন্ধ করবে নাশ নাসের সঙ্গে গল্প করতে গিয়ে পথ উনি কি বুঝেছেন বেশি কথা বলার যে খুঁতারটা কিন্তু আসলে একটা জাদু করছিল। আর রাজপুত্র যখন তার লেজে পা রাখলো তখনই হলো বিপদ হ্যাঁ এখন আমি বুঝেছি দাস দাসীকে রানীর খুঁত লক্ষণ না করতে শেখানো হয়েছে উনি এত কথা বলেন তবুও তাদের শেখানো হয়েছে তারা যেন সেটা না বলে কি কি করে মানুষ তার নিজের খুঁজ দেখতে পায় না আমার কথা শুনতে পাচ্ছ তোমার কখনো অস্বস্তি হয় না নিজের এত বড় নাক নিয়ে এখন রাজকুমারের আর খিদে নেই তাই সে আর সহ্য করতে পারল না মহাশয়া অনুরোধ করছি আমার নাক নিয়ে আলোচনা বন্ধ করুন খুবই খারাপ লাগছে আমি কি বলেছি তোমার বিশাল প্রাসাদে কোনো আয়না নেই বুঝি কি রাজকুমার যদি তোমার রাজকন্যা কে স্ফটিকের প্রাসাদে খুঁজে পাও তাহলে রাজকুমারের হাতে চুম্বন করে তাকে সাফ মুক্ত করবে একটা কথা তোমাদের দুজনের মাঝে যে তোমার নাকটা চলে আসবে এখান থেকে চলে যাচ্ছি অদ্ভুত উনি ঠিকই বলেছেন আমি পায়ের পাতা দেখতে পাই না নিশ্চয় অনেক শক্তিশালী রাজা ও রানীর জন্য এটা স্বাভাবিক ব্যাপার উনি কি করে জানবেন ক্ত করার একটা উপায় উনি আমাকে বলে দিলেন পথে আরছি সবারই নাক খুবই ছোট আর ওদের আমার নাক খুব আজব মনে হচ্ছে এই রাজ্যটাই অদ্ভুত এতদিনে রাজপুত্রের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করলো সবার নাকই ছোট কিন্তু কাউকে তো বাজে দেখতে লাগছে না পৌঁছে সে রাজকন্যা কে ডাকতে লাগলো রাজকন্যা আপনি এসে গেছেন এটা বুঝে আপনার নাক ও মা কত বড় আপনার ওই ছোট্ট ব্যাপারে পরে কথা বলব আগে আমাকে সাপ মুক্ত করতে রাজপুত্র দুর্গে উঠে রাজকনার হাত নিজের হাতে নিল কিন্তু চুম্বন করতে গিয়ে বুঝতে পারলো তার ঠোঁট রাজকুমারীর হচ্ছে না আমি আমি সাপমুক্ত করতে পারবো না আমি আগে এই ব্যাপারটা বুঝিনি আমার নাক সত্যি খুব বড় আমার রাজ্যের লোকেরা এত বড় নাক হওয়া সত্ত্বেও আমাকে সুন্দর বলেছে কিন্তু এটা একটা খুঁত আর এটা আমাকে মেনে নিতে হবে ছ নিয়ে এসেছিলাম তোমার খুদটা তোমাকে দেখাবার জন্য তোমার রাজ্যকে এক জাদুকর অভিশাপ দিয়েছিল রাজা হতে গেলেও নিজের খুঁতটাকে দেখতে হয় সেটাকে মেনে নিতে হয় এখন তুমি সেই অভিশাপ দূর করলে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 একটা কথা জানো নিজেদের খুঁজটা খুঁজে পেলেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো যেমন তোমার সেটাকে দূর করি তখনই আমরা নিখুঁত হয়ে যাই রাজপুত্র আর রাজকন্যা নিজেদের রাজ্যে ফিরে গেল আর বিয়ে করলো এখন তাদের রাজা সত্যি নিখুঁত